প্রথম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজে প্রধান অধ্যাপক হইয়াছিলেন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 বুঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিদ ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেক দিন তাঁহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কীরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাঁকে তো জানবার জো নাই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 সতসৎ জীবের পক্ষে তাঁর ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউবা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এসকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত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 বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিছল একদানা খেয়ে পেট ভরে গেল আর একদানা মুখে করে বাসায় যেতে লাগল যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা সব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনে অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির আট দশটা দানা না হয় মুখে করুক তবে বেদে পুরাণে যা বলেছে সে কি রকম বলা জান একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ নন্দ সুখ দেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তাঁরা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি অর্থাৎ লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গিচ্ছিল সকলের হাস্য কত গভীর জল তাই খপর দেবে খপর দেওয়া আর হলো না যাই নামা অমনি গোলে যাওয়া কে আর খপর দিবেক একজন প্রশ্ন করিলেন সমাধিস্ত ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন্যা শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরাদংকরাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পরে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহুলে আবার শব্দ হয় হাস্য